বারআ রাদ তালান্ন হতে বর্ণিত আর তিনি মিথ্যাবাদী ছিলেন না তারা যখন নাবী সাল্লাহ আলাইস্লামের সঙ্গে সালাত আদায় করতেন তখন রুকু হতে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে দেখতেন যে নাবি সাল্লাহ সাল্লাম সাজদায় গেছেন